আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনা করছিলাম মমিনদের পরস্পরের সম্পর্ক হলো গ্রাফিত্বের সম্পর্ক এবং প্রত্যেক মুমিনের দায়িত্ব হল কোন দুইজন মমিন বা কোন দুই দল মমিনের মধ্যে যদি কোন ধরনের ঝগড়া বিবাদ থাকে তাহলে সেটা আপুষ মীমাংসা করে দেওয়া তপর মোমিনদের এটা দায়িত্ব আর এটা এ কারণে যেহেতু সকলেই ভাই একে অন্যের ভাই সেই ব্রাতিস্বের সম্পর্ক সম্পর্কটাকে আল্লাহ আল্লাহবাহ এখানে উল্লেখ করে মোমিনদের পরস্পরের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন भ्रावर आदाय प्रमान दिएा भाइय प्रकृत पक्ष भाइय सम्पर्क कतटुकु महाजीरी मख्त जो मदिना गिजरत पड़े ग সেখানে তারা অসহায় হয়ে পড়েন তাদের আশ্রয় স্থল করতে কিছু ছিল না কিন্তু মদিনার আনসারগণ তাদেরকে এমন ভাবে আশ্রয় দিলেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন আর সেই সম্পর্কের কারণে তারা এমন ভাবে গ্রহণ করেছিলেন কে তার নিজের সম্পদের অর্ধেক ভাইকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করেছেন নিজের দুইজন স্ত্রী থাকলে তাদের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছিল বহুদের যুদ্ধে আহত সাহাবাদের মধ্যে মুমূর্ষু অবস্থায় যখন একজন পানি বলে ডাক দিলেন তখন একজন পানি নিয়ে তার কাছে যখন গেল তখনই সে শুনতে বলো কাছে থেকে আরেকজন পানি বলছে সেই সময়ে যখন মৃত্যুর পথের যাত্রী সেই সময় তার ভাইয়ের অগ্রাধিকার দিয়ে তিনি বলছেন আমার ভাইটির মনে হয় বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে নেওয়া হয়েছে তিনি শুনতে পেলেন আরেকজন পানি বলে আওয়াজ করছে তিনিও বললেন ওই ভাইটির মনে হয় বেশি প্রয়োজন তার কাছে আগে নিয়ে যাও কিন্তু ওই ওনার কাছে পানি নিয়ে যেতে যে উনি শাহাদতের পিয়ালা পান করেছেন আবার ফিরে আসছেন দ্বিতীয় জনের কাছে দেখেন তিনি আর নাই প্রথম জনের কাছে এসে দেখেন আর নাই তারও সকলেই শাহাদতের পেয়ালা পান করেছেন একেবারে মৃত্যু পথের যাত্রী কঠিন এই মুহূর্তেও তারা নিজেদের ভাতৃত্বের সম্পর্কটাকে কিভাবে উপলব্ধি করেছিলেন আর কিভাবে এর উপর তারা অটল ছিলেন তাহা বা এখানে আমরা জিয়াল্লাহ তাল আল্লাহান এই ঘোষণাটি যে মুমিনগঞ্জ পরস্পরের ভাই তারা বাস্তবে আমলের মাধ্যমে একটা দেখিয়েছেন সেই উপমাগুলো সামনে রেখে আমাদের দায়িত্ব হলো আমাদের পরস্পরের সেই ভাতিত্বের এই সম্পর্কটা এইভাবেই অটুট রাখা এবং এর এরপরও শতান সবসময় তৎপর আছে যে কোনো সময় মমিন্দের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হিংসা বিদ্বেশ প করে দেওয়া বশবর্তী হয়ে যদি কখনো কোন দুইজন মোমিন বা দুইদল দল মধ্যে এমন ধরনের বিভেদ এবং দূরত্ব সৃষ্টি হয়ে যায় তখন অপর মোমিনদের দায়িত্ব হলো তাদের পরস্পরের মধ্যে আপুষ মীমাংসা করে দেওয়া আর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা সম্পর্ক রাখো এবং মুমিনদের পরস্পরের মধ্যে সকল সংশোধনী প্রদান করো করোষ মীমাংসা করে দাও তাহলে এই কাজটা যদি তোমরা আল্লাহকে ভয় করে করো তাহলে তোমরা রকমত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য এটা অত্যধিক উত্তম একটা উপায় যে মুমিনদের পরস্পরের মধ্যে আপুষ মীমাংসা করে দেওয়া করে দেওয়া এবং মুমিনদের কষ্টগুলো সবগুলো দূর করা প্রয়োজনগুলো পূরণ করা অপর মুমিনের দায়িত্ব যখন ভাতৃত্বের সম্পর্ক চলে আসে তখন এখানে আর কোনো ধরনের বেদাভেদ থাকে না এখানে কোন ভারসাম্যহীনতা থাকে না এখানে উঁচু নিচ ধনী না সকল মুমিনের দায়িত্ব হল তার অপর ভাইয়ের প্রয়োজন পূরণ করা বলেছেন যে ব্যক্তি তার যে মুমিনের কোনো অভাব অনটনের কষ্ট দূর করে দিল আল্লাহ তার দুনিয়ায় এবং আতেরাতের সেই অভাব অনঠন গুলো তিনি দূর করে দেবেন তার জন্য এটা সহজ করে দেবেনা মুসলিম মান সাতারা হুগল হুফি যে কোন মুসলিমের অপরাধ দুষ্্রুটি গোপন করে রাখলো আল্লাহ তার দুষ্ ত্রুটি গোপন করে রাখবেন ফি ফি আব্দি আব্দু কোনো তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে যতক্ষণ থাকে আল্লাহ তার সাহায্যে ততক্ষণ থাকে এখানে আমরা দেখি যে স্পষ্টকতা কেউ যদি আল্লাহকে নিজের সাহায্যকারী হিসেবে পেতে চায় সেজন্য তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে যখন সে তার ভাইয়ের সাহায্যে লেগে থাকবে যতক্ষণ সে থাকবে ততক্ষণ আল্লাহ তার লেগে থাকবে যে ব্যক্তি কোন অর্জনের কোনো পথ মানুষের জন্য প্রদর্শন করল তার আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু সংখ্যক বান্দা যখন আল্লাহর ঘর সমূহের মধ্যে কোন একটি ঘরে একত্রিত হয় আর সেখানে তারা কুরআন মজিদ থেকে তেলাওত করে এবং কুরআন মজিদের দাস সেখানে পেশ হয় তখন ইয়া তাদের সুনাই না হুম সে কুরানের দাস যখন হয় আল্লাহান তাদের মধ্যে প্রশান্তি নাজিল করেন সাকিনা করেন আল্লাহর রহমত তাদেরকে বেসন করে রাখে আল্লাহর রহমতের ফেরে তাদেরকে ঘেরাও করে থাকেন আর সে আল্লাহ তার নিকটবর্তী ফেরস্তাদের সাথে ওই অংশ গ্রহণকারীদের সম্পর্কে আল্লাহ আলোচনা করে যেই ব্যক্তির আমল তাকে পিছনে ফেলে দিয়েছে তার কোনো কথাগুলো এখানে বলেছেন এটা মুমিন দিদি গুরুত্বপূর্ণ কাজের কথা এখানে বলেছেন মুমিনগণ পরস্পরের প্রতি এইভাবে তারা দায়িত্ব পালন করবেন আর এর মাধ্যমে তাদের সেই ব্রাতৃত্বের সম্পর্কটা স্থাপিত হবে বাই হিসেবে পরস্পরের হক আদায় হবে যদি কেউ দেখতে পায় কোন মুমিনকে কোনো কষ্টে পতিত। হতে পারে সে রোগাক্রান্ত হতে পারে সে কোনো বিপদগ্রস্ত হতে পারে অভাব অনটেনে জর্জরিত ক্ষুদা কষ্ট পাচ্ছে এমন হতে পারে যে দূরনিরি কষ্টে তা করছে অপর মুমিনের দায়িত্ব হলো সাথে সাথে তার পাশে দাঁড়ানো তার সামর্থ্য থাকলে সরাসরি তার অভাবটা পূরণ করে দেওয়া না হলে অন্তত পক্ষে কথা দিয়ে হলেও তাকে দেওয়া। যদি এমনটি কেউ না করে শাশুড়ের ময়দানে আল্লাহ পারত ভয়ান তাহলে তার বাম্বাকে প্রশ্ন করবেন আমি রোগাক্রান্ত ছিলাম তুমি আমার সেবা করো নাই চিকিৎসা করো নাই सेवा करो नाई नाई अल्लाह बाम्बा के बोलें तुम्हें खबर दाओ नाई नल्लाह क्या অবস্থায় তোমার কাছে ছিল তোমার কাছে খাবার ছিল তুমি তাকে খাবার দাওনি আমি বিপাশাক্ত ছিলাম তুমি আমাকে পান করাওনি এইভাবে একটার পর একটা প্রশ্ন আল্লাহ করবে। मुख बानदा तुम्हारा कष्ट तुम्हें तहजिता कर दायित्व पालन करनी आल्ला पाठा करब मुमिन के जेत भाइयार आदाय करपर भाई अपर मुमिन कुर प्रयोजन मुकाते सामर्थ्य थका सत्व से পূরণ করে তার কাছে গিয়ে কথা দিও যদি প্রশান্তি দিত্বনা দেওয়া সেটা মুমিনদের পরস্পরের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক আর সে ভাইদের কাজে হল সর্বাবস্থায় পরস্পরের মধ্যে সুসম্পর্ক রাখা যদি কোনো কোনো ধরনের পারস্পরিক ভুল বুঝাবুঝি হয় বিচ্ছেদ আসে ঝগড়া বিবাদ হয় মারামারি হয় যুদ্ধ বিগ্রহ ঘটে তখন অপর মোমিনদের দায়িত্ব হল পরস্পরের মধ্যে আকস্মী মাংসা করে দেওয়া এবং সেটা সুবিচ্ছার ভিত্তিক কারো পক্ষপাতক না করা কোন দিকে ঝুঁকে না যাওয়া এক পক্ষকে গুরুত্ব দেওয়া আর এক পক্ষকে কম দেওয়া করা সমতার ভিত্তিতে আপু মীমাংসা করা এবং সুবিচার করা যারা আল্লাহকে ভয় করে এই কাজটা করবে সে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে আল্লাহর রহমতের অধিকারী সে হবে من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء, ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الفسوق بعد الإيمان এরপর আল্লাহ বলছেন হে ইমানদারগণ এক দল অপর দলকে যেন উপহাস না করে যে দলকে উপহাস করা হচ্ছে তারা তারা উত্তম হতে পারে তাদের মধ্য থেকে যাদের মোকাবিলায় যারকে উপহাস করা হচ্ছে এবং একজন নারী অপর নারীকে যেন উপহাস না করে হতে পারে যে উপহাস করছে সে উপহাসকারীর চেয়ে যার উপহাস করা হয়েছে সে উত্তম হতে পারে এম তোমরা নিজেদের দুঃ অনুসন্ধান করো এবং একে অন্যকে মন্দ নামে দেখো না ইমানের পর মন্দ নামে ডাকা হলো হল যে এসব করবে আর এ থেকে তো করবে না এরাই হলো দালিম আল্লাহ ইমানদারদের কি লক্ষ্য করে বলছেন যে একদল ইমানদার পুরুষদের আমাদের বলা হয়েছে একটা দল একটা জাতি আর মহিলাদেরকে বলা হয়েছে এক বছরেই একজন মহিলা অপর মহিলাকে যেন উপহাসনা করে উপহাস করাদ্রুপ করাটা লজ্জিত অপমানিত করার উদ্দেশ্যে এটা সম্পূর্ণ ভা এখানে নিষিদ্ধ করে দিয়েছেন কোনো মুমিন যেন অপর দল মুমিনকে একটা না করে একদল মুমিন অপর দল মুমিনকে যেন এমনকি না করে উপহাস না করে जतक्षण पर्त प्रकृत तात्पर्य उपलब्धि करते ना तुम व्यक्त चापिए देवा নিজের সেই ভুলটা অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না সেই উপহাসী তো সেই লোকগুলো হয়তো এদের ছেওয়ার উত্তম হতে পারে এই তারা যেন এইভাবে উপহাস না করে আর করে মহিলাদের সেই মহিলাদের মধ্যে এটা একটা বেশি তাদের একটা প্রবণতা যে সব সময় অন্যের অন্যের কিছু সমালোচনা করা তার সামনে তুলে নিয়ে এসে তাকে কোন ব্যঙ্গ বিদ্রুপ করা পরস্পরে কিন্তু এটা এই ধরনের মানসিকতা থাকতে পারে মানসিক একটা রূপ যে একজন অপরজনের সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আরেকজনকে একটু খাঁটো মনে করে হতে পারে একজন খুব সম্ভ্রান্ত পরিবার থেকে আরেকজন হতে পারে একটু নিচু পরিবারের এই জন্য উনি হয়তো একটু নিজেকে অহংকারী মনে করবে তাকে নিচু করে রাখবে অথবা এই ধরনের যে কোনো ত্রুটি থাকতে পারে সকল গুণাবলীর দিক থেকে বৈশিষ্ট্যের দিক থেকে উভয় সমান না হতে পারে কম বেশ থাকতে পারে এজন্য জন্য একজন আরেকজনের এইভাবে উপহাস করতে পারে ফাক্কা করতে পারে এটা সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধতার মধ্যে আছে যে একটু বুদ্ধি শুদ্ধি কম এখন যদি অন্ধরা তাকে নিয়ে খাট্টা বিদ্রুপ করে তাহলে এটা নিষিদ্ধ করা যাবে না যদি এটা সে কষ্ট পায় এমন উপহাস করা যাবে না যা দিয়ে তার মনে কষ্ট দেওয়া হয় একজন হয়তো একটা পানাই লেংরা বলে ডাকলে সে কষ্ট পাবে একজন একজন অন্ধ তাকে অন্ধ বলে ডাকলে সে কষ্ট পাবে সেই জন্য তাকে অন্ধ বলে ডাকা যাবে না একজন হয়তো বুবা তাকে বুবা বলে ডাকা যাবে না যদিও সে কানে শুনে না কিন্তু এমন ইশারা ইঙ্গিতেও যদি কেউ তাকে এটা তার তারা আঙ্গুলির সারা মুখ বঙ্গি দিয়ে হোক যা তারা সে কষ্ট পায় এটা করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু যদি সে কষ্ট না পায় না পায় তাহলে এটা নিষিদ্ধ নয় রাসুল্লাহ সাল আলিবাসাল্লাম মদিনায় আসার পর তিনি দেখতে পেলেন যে মদিনা লুকের একাধিক নাম থাকত দুইটা তিনটা চারটা নাম থাকতো ডাক নাম গুলো এক কেউ বিভিন্ন নামে ডাকতো আর সেই নামগুলো আসলে তারা হাসি তামাশা করি একজনকে উপহাস করে ডাকত এটা তারা স্বাভাবিক মনে করতনে রাসুল্লাহ সালু আলাই মনে করলেন তো এই নামে সবাই ডাকছে যেহেতু কিন্তু এই ধরনের নামে তিনি ডাকলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো যে রাসুল্লাহ সাল্লাহ এই নামে তো তাকে উপহাস করে ডাকা হয় আর ডাকলে সে কষ্ট পায় তখন তিনি সকলকে নিষেধ করে দিলেন যেই নামে ডাকলে সে কষ্ট পায় ওই নামে এভাবে ডাকা যাবে না এ ধরনের কোনো উপহাস করা যাবে না তাকে টাকা বিদ্রোহ করা যাবে না করা যাবে না মূলত যে জিনিসটি হলো সেটা কাউকে অপমানিত করা হে করা নিচু করা তাকে কষ্ট দেওয়া করতে পারবে না এখানে কোনো এখানে ওই ধরনের বলা হয়নি যে একজন নারী আর একজনের করতে পারবে না একজন পুরুষ একজন নারীর উপহাস করতে পারবে অথবা এটা এখানে এই কথা দ্বারা এটাও হয়নি যে দ্বারা যে একজন নারী একজন পুরুষের করতে পারবে না সকলের জন্য উপহাস করছে সে হয়তো যার উপহাস করছে তার চেয়ে সে উত্তম যার উপহাস করা হচ্ছে সে উত্তম হতে পারে উপহাসকারীর চেয়ে সে জানে না निजे दुष्त्रुटी अपराध गुमरा धरना अनुसंधान करो ना কথাটা যে নিজেরা নিজের দুশ ত্রুটি অনুসন্ধান করবে কেমন করে এটা হলো যদি কেউ অন্য জনের দুশ ত্রুটি তালাস করে তাহলে আরেকজন তার দুশ ত্রুটি তালাশ করবে সে ধরার কারণে তার বের হচ্ছে এজন্য জন্য প্রকৃতপক্ষে সে নিজের দুষ্ট্রুটি নিজেই তালাস করেছে প্রকৃত পক্ষে হলো যে সে নিজেই নিজের দুষ্টি তালাস করেছে যদি সে নিজের দুষ্টি অন্যের দুষ্টি সে তালাস না করতো অনুসন্ধান না করত তাহলে সে নিজের নিরাপদ থাকতুল্লাহাম বলেছেন তোমরা একে অন্যের বিবত করো না বলাফু তোমরা যেও না যদি তোমরা অন্যের দুশ্রুটি অনুসন্ধানে লেগে যাও বলা অ অনুসন্ধানে লেগে যান তাহলে তিনি তোমাদের নিজেদের ঘরেই তোমাদেরকে লাঞ্ছিত করবেন যদি অন্য দুশ কুস্থে লেগে যাও তাদের গোপনীয়তা প্রকাশ করতে চাও গোপন অপরাধ প্রকাশ করে দাও তাহলে মনে রাখবে যে তোমারও দুটি আছে কোন মানুষ তার অপরাধ থেকে মুক্ত নয় মুক্ত নয় মানুষের দুর্বলতা আছে দুষ্ট্রুটি আছে আল্লাহ যদি কারো দুষ্ট প্রকাশ করে দিতে ইচ্ছা করেন তিনি তার নিজের ঘরেই তাকে ইজ্জত করে দেবেন অপমানিত করে দেবেন এই কেউ যেন প্রকাশ পেয়ে যাবে এটা কখনো তোমরা করবে না অন্যকে মন্দ নামে দেখো না ওইখানে যে কথাটি আগে বললাম যে जदि कष्ट देना से कष्ट ना पैशिष्ट्य डापरा कल्वी के तरह हाथ बम्बा छह जुलिया देंत लम्बा हाथ अदिकारी हाथ अदिकारी साधारण भाव सकल हाथ जमन कार्य लम्बा छूट देहिया এই তাকে এই নামে ডেকেছেন লম্বা হাতের অধিকারী বলে ডেকেছেন এইভাবে ডাক নাম যে নামে সে অপসন্দ করে না বরঞ্চ খুশি হয় এই ধরেন উপাধিতে ডাকা সমস্যা নেই সেটা উত্তম যেমন আবু বক্কর রাজি আল্লাহর উপাধি ছিল আতিফিফ আবু বক্কর সিদ্দিকের উপাধি ছিল আতিফিক তিনি গোলাম আজাদ করতেন এজন্য জন্য গোলাম আদাদকারী তিনি বেলালকেও তিনি আদাদ করেছিলেন এই জন্য তিনি উপাধি হলো আত্মীয়সমানের অধিকারী সাল দুই জন মেয়ের তিনি স্বামী ছিলেন এই জন্য হালিজিবনে ওয়ালিদ এর উপাধি ছিল সাইফুল্লাহ এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহিফ্লাম তারও ডাক নাম দিয়েছিলেন তার উপাধি যে উপাধিটা তারা খুশি হয়ে তারা একটা শ্রবণ করতেন রাসুল্লাহ সালু আলি একদিন আলী এবং ফাতেমাকে দেখার জন্য তাদের ঘরে গেলেন গিয়ে আলীকে পেলেন না ফাতেমাকে জিজ্ঞাসা করলেন তখন আলী ফাতেমার সাথে একটু ঝগড়া করে রাগ করে চলে গেছেন তো লুকদের কাছে জানলেন সে তো ওই মসজিদের আঙ্গিনায় শুইয়াছে তো কোন চাটার মধ্যে শুয়েছিলেন কিন্তু গুমের মধ্যেই মানে নড়াচড়া দিদি মাটিতে পড়ে গেছেন মাটির মাঝে শুয়ে আছেন ভালু লেগে আছে মাটি লেগে আছে মাটির বাপ কি আবু তুরাব বলে ডাকলে তিনি খুশি হতেন কারণ রাসুল্লাহ সালাম তাকে এই নামে ডেকেছিলেন এই ধরনের নিশ্চিন্ত নয় কারণ এটা তাদের কষ্টের জন্য না তো এই ধরনের যদি ডাক নাম হয় যে নামে তারা কষ্ট পায় না লাঞ্জিত হয় না বা লজ্জিত বা অনুত্ত হয় না কষ্ট পায় না তাহলে সেই নামে ডাকা যাবে কিন্তু যদি তাকে কষ্ট দেওয়ার নিচু করার তাকে লজ্জিত অপমানিত করার উদ্দেশ্যে কোনো নামে ডাকা হয় ওটা নিষিদ্ধ এই নামে ডাকা যাবে না আল্লাহ বলছেনমান ইমান আমায়নের পর मंद नामे डाका हल बड़ गुनाहर का मत कल सेब मुस्लिमे पुषुकुन আর মুসলমানকে তারা অপমানিত করার জন্য কোনো গালি দেয় তাহলে এটা কুসুম এটা তারটা গুনাহের কাজ সাতদের মতো এটা পাপ সে করল কোন ইমানদার কে নামে দেখা যাবে না যে এমনটি করবে যদি কেউ এই যে উপরের যে কাজগুলো করা হয়েছে কেউ যদি কাউকে উপহাস করে থাকে অনুসন্ধান করে থাকে মন্দ নামে ডেকে থাকে এই যে অপরাধ গুলো সে করলো এর থেকে যদি ত না করে তাহলে এই সকল লোকেরাই হল জালিম তারা হলো জালিম এই এজন্য সকল মুমিনগণ সবসময় সময় তাকে এক পণ্যের কাছে নিরাপদ নিরাপদ মুমিনগণ তাকে মুমিনের কাছে সবচেয়ে বেশি নিরাপদ সে তার উপহাস করে না সব ঠাক বিদ্রুপ করে না তাকে অপমানিত করে না লাঞ্ছিত করে না সে তার কোনো হানি না। তার কোনো প্রকারের কথি করে না সর্বাবস্থায় সে নিরাপদ থাকে একজন ইমামদার যখন কোনো ইমামদারদের পরিচিত অপরিচিত এলাকায় হোক যে কোনো জায়গায় সে গেল সে নিরাপদ ইমানদারদের কাছে থাকার কারণে সে সম্পূর্ণ নিরাপদ নিরাপদ আর ইমানদারদের কাছে না এই বিষয়গুলো সাধারণত ছোটখাটো বিষয় বড় ধরনের বিষয় নয় কিন্তু আল্লাহ এটাও নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটাকে আল্লাহ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন কোনিনদের সাধারণ বিষয় যা সাধারণ মানুষ অভ্যাসবশত সামাজিক প্রথা হিসেবে অনেক সময় সাধারণ করে থাকে কিন্তু এই সাধারণ সহজ বিষয়গুলোকে আমরা বড় করে উল্লেখ করেছেন মুমিনদের জন্য কারণ মুমিনদের তাদের ইমানের সাথে এটা ও অসামঞ্জস্যশীল তারা হলেন পুত পবিত্র ইমানের অধিকারী তাদের সাথে এটা অসামঞ্জস্যশীল এই জন্য তাদের এই ছুটোখাটো তৃতীয় বিচ্ছুটি ज मध्य लिप्त थकी विरत होचित निजे संशोधन करवा प्रत्येके प्रत्येक যে সম্মান ইজ্জত আমরা নিজেরা আশা করি অন্যকে জন্য সেই বাইরে সম্মান ইজ্জত আমরা প্রদান করি আমরা যদি এইভাবে করলে আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক হিসাবে বাই বাই হিসাবে আমরা নিজেরা দৃঢ়তার বন্ধনে আবদ্ধ থাকতে পারবো আমাদের মধ্যে কখনো কোনো ধরনের ভুল বুঝাবুঝি আমাদের কখনো কোনো প্রকারের পারস্পরিক কোনো ধরনের বিবেদ কখনো পয়দা হবে না ইনশাআল্লাহ আমাদের ইমান এবং আমলের ক্ষেত্রে সাহাবা একরাম রাজু আল্লাহমদের মডেল কে আমরা অনুসরণ করতে পারি তাদের ইমান এবং আমলের অনুসরণ করে আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে পারি আমিন সুবাহ বিহান দিকে